মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরকতাত আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা এই পর্বে জাহিলি সমাজের লোকদের তহিদ মানার নমুনা তহিদ রুবিয়া রবের ক্ষেত্রে আল্লাহ তবরকতালার যে একত্ব তারা স্বীকার করত মানত তার নমুনা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি আংশিকভাবেও তারা তৌহিদুল উলুহিয়া অর্থাৎ আল্লাহর এবাদতেও বিশ্বাসী ছিল অনেক ধরনের এবাদত তারা পালন করত এই বিষয়ক আলোচনা করতে যেয়ে আপনাদের সামনে আমরা কোরআন মজিদ থেকে সুরান ফালের বত্রিশ নম্বর আয়াত পেশ করেছিলাম সেই আয়াতে আল্লাহ তবরকতলা তাদের একটা নমুনা তুলে ধরেছেন তারা আল্লাহর কাছে দোয়া করত তার প্রমাণ এই কোরআনের আয়াত থেকে পাওয়া যায় এবং তারা ইস্তফার করত এই প্রমাণটিও এই আয়াতের ভিতরে রয়েছে ইনশাআল্লাহ আমরা আবারও এই আয়াতে ফিরে আসবো এই আয়াতে আল্লাহ বলে তারপরের আয়াতে আল্লাহ বলছেন সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী আপনারা লক্ষ্য করেছেন ঠিক মুসলিমরা আমরা যারা মোহাম্মদ সাল আলহি আসাল্লামের উম্মত দাবি করি আল্লাহর বান্দা দাবি করি মুসলিম বা মুসলমান দাবি করি আমরা যেভাবে যে ভাষায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হুবহু সেই ভাষাটাই তাদের দোয়ার ভিতরে পাওয়া যাচ্ছে কোরআন তার সাক্ষী ওয়েস কলু আর যখন তারা বলেছিল আল্লাহ হুম্মা হে আমাদের আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে তাহলে আমাদের উপরে তুমি আসমান থেকে পাথর করথবা তুমি আমাদের উপরে কোন কষ্টদায়ক শাস্তি নিয়ে আস আল্লাহ জবাবে বলেছিলেন তারা আজাবের দোয়া করেছে আল্লাহ কসিন তাদেরকে আজাব দিবেন না দুটি কারণে একটি কারণ হলো তুমি যতক্ষণ পর্যন্ত আছো আর আল্লাহ শাস্তি দেবেন না আরেকটি কারণে যে তারা ইস্তফার করে তারা আল্লাহর কাছে তাদের পাপ গুনা খাতার মাফ চায় ক্ষমা চায় আমরা আপনাদের সামনে ইবনু কাসির থেকে অর্থাৎ বিশুদ্ধতম তফসির ইবনু কাসির থেকে এর একটা তফসির আপনাদের কাছে শোনাচ্ছি ইবনু কাসির আছে যে এই লোকগুলো আল্লাহ তবর কতলার কাছে ইস্তফার করত যেমনভাবে দোঁয়া করতো ইস্তেকফার করতো এবং ইস্তেকভারের ভাষাটা এভাবে এসেছে তফকালে তারা কাবা শরীফের তফ করতো এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি যে তারা মসজিদুল হারাম নির্মাণ করেছিল কাবা ঘর নির্মাণ করেছিল যখন কা জীর্ণ শীর্ণ হয়ে বিধ্বস্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তখন এরা এই আবু জাহাল আবুল আহাব এই সমাজের লোকেরা এই লোকগুলো কাবা ঘরকে নির্মাণ করেছিল পুন নির্মাণ এবং এটা একটা তাদের প্রয়োজন তারা কাবা ঘরের তোফ করে হজ উমরা করত তাই তারা এই কাবা ঘরের যত্ন গ্রহণ করতো যত্নশীল ছিল এমনকে সিরের ভিতরে এসেছে ওয়া ক্যান মুশ্রিকা বিল বৈতিববে لبيك لا شريك لك لبيك فيقول النبي صلى الله عليه وسلم قد قد ويقولون لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الا الشريك ان هو لك تملكه وما ملك ويقولون غفرانك فانزل الله وما كان الله ليعذبهم وانتم فيهم وما كان الله معذبهم وهم जिम्मन केसिर रहमला आलैल रसुल सल्लम नबी हार आगे मुश्रेक शरीफर तो बलो लब्बिक अल्लाह लब्बायक हे अल्लाह हमारे तुम्हारे उपस्थित हो तुमार दरबारे उपस्थित हो तुमार, तुमार को शरिक नहीं जो तरा बोल এটা অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নবী হওয়ার পরও শুনতেন তাদের এই হজের নিয়ম কানন এদের তোয়ফের নিয়ম কানন নবী হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তাও এদেরকে এভাবে হজ করতে দেখেছেন তোফ করতে দেখেছেন তা আল্লাহ রসুল সাল্লাহ আলি কোনো একদিন লক্ষ্য করতেছিলেন তাদের এই তোফ কালে হজ উমরার কালে যে তালবিয়া পাঠ এই তালবিয়া পাঠ শুনতে ছিলেন এবং লক্ষ্য করতে ছিলেন তাদের ভাষাগুলো তারা বলতে হে আল্লাহ আমরা তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি তোমার কোনো শরিক নেই এই পর্যন্ত তাদের তালবিয়া শুনে আল্লাহ রসুলাম খুশি হয়ে এরকম একটা কামনা করতেন যথেষ্ট হয়েছে আর তোমরা আগে বেড় না এর আর বেশি কোন শব্দ বলো না এ পর্যন্ত খান্ত দাও তো হিদ হয়ে গেছে তো হিদ পূর্ণ হয়ে গেছে আমরা তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি এরপরে বলছে তোমার কোন শরিক নেই এখানে মুখটা বন্ধ করো এরকম আল্লাহ রসুল কামনা করতেন কিন্তু না তারা জাহিলি যুগের তেলবিয়া কমপ্লিট করতো পুরা পড়ত বাকি অংশের মধ্যে কি আল্লা তোমার তো শরিক নেই একমাত্র ওই শরিক গুলোই শুধু যেগুলো তোমার জন্য আমরা সব্যস্ত করি এবং সেই শরিক গুলো তোমার অধীনস্থ সেই শরীফ গুলো যা কিছুর মালিক তুমি তাদের মালিক এভাবে আল্লাহ তো বড় হিসেবে লাগে এবং এটাও এসেছে তারা যে করত কাবা শরীফের তোয়ফ করত বিয়ার পাশাপাশি এটাও বলতো গুফরা আল্লাহ গুফর হে আল্লাহ তুমি আমাদের পাপরাশি ক্ষমা করে দাও আল্লাহ এই যে তাদের ভিতরে একটা পাপ বোধ ছিল তারা ক্ষমা চাইতো আল্লাহর কাছে যে পাপ বোধটা আজকে মুসলমান থেকে বিদায় হয়ে গেছে অথচ মুসলমানদের নাবি কোন কোন বর্ণনে আছে আল্লাহ রসুল সাল্লাম দিনে সত্তর থেকে একশো বার পর্যন্ত ইস্তেকফার করতেন এই ইস্তেকফার মুসলিমরা করে না অথচ কাফেররা ঢালাও ভাবে এস্তেহার করতো কাফের মুশ্রিকরা তারা জাহিলি সমাজের লোক হলেও তারা পাপ অধিকারী ছিল তারা যে পাপ করে আল্লাহ তো বরকথলার দৃষ্টিতে অনেক অন্যায় করে ফেলতে পারে অনেক অপরাধ করে ফেলতে পারে এই যে স্বীকৃতিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাহাজকে মুসলিমদের থেকে বিলুপ্ত হয়েছে মুসলমানরা আজকে পাপ বোধ করছে না এমন কি অনেক মুসলমান পাপগুলোকে নেকি মনে করে করে যাচ্ছে নাউজবিল্লাহ সুরা আনফালের বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে জাহিলি সমাজের দোয়া থেকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করব। বিশেষ বিশেষভাবে এটা একটা চ্যালেঞ্জিং দোয়া মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কঠিন একটা দোয়া এই দোয়ার ভিতরে কয়েকটা দাবি রয়েছে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা পরবর্তীতে আবারও এই আয়াতের দিকে দৃষ্টিপাত করব এই আয়াতের আরও কিছু মর্ম আপনাদের সামনে তুলে ধরবো কেন তারা আল্লাহ রসুল সালামের বিরুদ্ধে এরকম চ্যালেঞ্জিং দোয়া করল তবে এখনই আমাদের সামনে একটি ছোট্ট বিরতি আসছে এই বিরতির পর আবারও আসব আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 सकाल सा दिधा द्व मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन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 সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম সুরা আনফালের বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে জাহিদি সমাজের দোয়া থেকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করব বিশেষভাবে এটা একটা চ্যালেঞ্জিং দোয়া মোহাম্মদ রসুল্লা সাল্লামের বিরুদ্ধে কঠিন একটা দোয়া এই দোয়ার ভিতরে কয়েকটা দাবি রয়েছে এক নম্বর হলো আবু জাহাল এই দোয়াকারী ছিল দুইটা নাম এসেছে তফসিরের ভিতরে ইবন আব্বাস রাহর থেকে বর্ণিত তফসিরে পাওয়া যায় আন্নুল হারিস এই দোয়াকারী ব্যক্তি ছিল কিন্তু ভিতরে পাওয়া যায় শহীদ বুখারির কিতাবসির অধ্যায়ের ভেতরে পাওয়া যাবে যে এই দোয়াকারী ব্যক্তি ছিল আবু জাহাল যে জাহেলি সমাজের একজন নেতা ছিল এই ব্যক্তির ছিল এই দোয়াটা এই দোয়া থেকে আমরা কি পাই আবু জাহাল বলছে আল্লাহ হুম্মা হে আমাদের আল্লাহ ইনকান এটাই যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে এটা অর্থ এই মুহাম্মদ এবং মোহাম্মদ যা বলতেছে তা যদি হক হয়ে থাকে তাহলে আমাদের উপরে তুমি গজবের পাথর নাজিল করো অর্থাৎ মোহাম্মদ সাল আলহ সাল্লাম যে সত্য হতে পারে এই ব্যাপারে তার হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ আছে অর্থাৎ মোহাম্মদ সত্য নয় এবং নিজেরা হান্ড্রেড পারসেন্ট একশো বাতিল হওয়া সত্য কিভাবে এরকম যদি তাদের বিশ্বাস না থাকতো তাহলে এরকম আল্লাহর কাছে দোয়া করত না এদের অনেকগুলো কারণ আছে কেন নিজেদেরকে এত সত্য এত সঠিক এত হক মনে করত এবং মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে এত বাতিল মনে করতো এর অনেক কারণ আছে তার ভিতরে আমরা কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব যে ওরা নানাবিধ এবাদত এবং আমল করতো তারা আল্লাহকে চিনত তারা আল্লাহকে মানত তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখত তারা আল্লাহর উদ্দেশ্যে যে ঘর নির্মাণ করেছিল কাবা ঘর নির্মাণ করেছিল এবং কাবাঘর মসজিদুল হারামের দায়ী দায়িত্ব তাদের হাতেই ছিল তারা এই মসজিদুল হারামের কমিটি প্রধান তত্ত্বাবধায়ক ছিল তারা আরও অন্যান্য এবাদত করত করতো এই কারণে তারা এই ধারণা করেছিল যে মোহাম্মদ কেন সত্য হবে আল্লাহর এবাদতের ক্ষেত্রে আমরা মোহাম্মদের আগে থেকেই আল্লাহরে মদত করি ইমানের ক্ষেত্রে মোহাম্মদের সাল্লাম তার আগে থেকেই তো আমরা আল্লাহর প্রতি ইমান রাখি মোহাম্মদের আগে থেকেই তো আমরা এই কাবা ঘরের হজ পালন করি তোয়াফ পালন করি এবং হজ উমরার নানা নিয়ম কানুন আমরা মেনটেন করি মোহাম্মদ তো কখনো কাবা ঘরের কোনো কমিটি ছিল না সদস্য ছিল না কোনো নেতৃত্ব তার হাতে ছিল না আমাদের হাতে সবকিছু তারা আরো নানাবিদ এবাদত করত। এখান থেকে আমরা আর কারণ জানতে পারি যে মোহাম্মদ সাল্লাম তিনি যেই নগরীতে জন্মগ্রহণ করলেন যেই নগরীতে উনি নব পেলেন অথচ এই নগরীর লোকগুলো তার প্রতি ইমান আনল না তার বিরুদ্ধে তারা নানাবিদ ষড়যন্ত্র করতে শুরু করলো এবং করেছিল যেই মোহাম্মদামকে তারা আল আমিন ঘোষণা করেছিল সত্যবাদী বলতে এই এক ব্যক্তিকে বুঝাইত সেই মোহাম্মদামের বিরুদ্ধে এত গভীর ষড়যন্ত্র যে তাকে তারা সমাজের মধ্যে বিলুপ্ত করে দেওয়ার জন্য তাকে অপরিচিত করে দেওয়ার জন্য কতগুলো পরিভাষা তৈরি করলো শব্দ তার ক্ষেত্রে প্রয়োগ করলো ব্যবহার করলো মোহাম্মদ শাহের কবি মুহাম্মদ আল আমিন মোহাম্মদ আর বুঝবে না যদি কবি মোহাম্মদ প্রচার করা হয় পাগল মোহাম্মদ আর তো না। যদি এর নাম পাগল মোহাম্মদ রাখা হয় মোহাম্মদ পাগল। গণক তাহলে আর ওই ব্যক্তিকে কেউ বুঝবে না মিথ্যবাদী মোহাম্মদ মিথ্যুক মোহাম্মদ আর কেউ ওই আল কে বুঝবে না সবই মোহাম্মদ বিধর্মী উল্টা মোহাম্মদকেই তারা সবি বিধর্মী আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল এভাবে মোহাম্মদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে নেমেছিল কাবাঘরের সালাত ৩৫ নম্বর আয়াতে পাওয়া যায় তারা সালাতও পড়তো কাবা ঘরের কাছে তাদের সালাত ছিল মুকা এবং তসদিয়া অর্থাৎ বিশেষ ধরনের সালাত তারা পড়তো এবং এই প্রক্রিয়াকে তারা সালাত নাম দিত হাততালি ঢোল তবলা এগুলো বাজিয়ে তারা আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করত। নিল্লা ওদের বংশধর ওই জাহিলি সমাজের আর এই ধরনের এবাদতকারী তাদের বংশধর আমাদের যুগ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে আমাদের যুগে এরকম হতভাগাদেরকে পাওয়া যায় তারা ঢোল তবলা নাচ গানের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চায় নজবিল্লা একবার খাঁটি আবু জাহালের ধর্ম তারা এসব করে সলাৎ লাগবে না এরকম দাবিও তোলে নজবিল্লা এগুলো মুসলমান আমাদের সমাজে রয়েছে লাখ লাখ কোটি কোটি এদের সংখ্যা নওয়জুবিল্লা এরা অবশ্যই মোহাম্মদ সাল্লাহামের ধর্মের অনুসারী হওয়ার যোগ্য নয় কোনোভাবেই তাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মের সদস্য বলা যেতে পারে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত ধরা যেতে পারে না এরা যদিও চোদ্দোশো বছর পরে এসেছে তারপরও তারা আবু জাহাল ধর্মের লোক তারা আবু জাহালের উম্মত ভুক্ত আবু আহাবের উম্মত ভুক্ত কারণ তাদের এবাদত তাদের সাথে মিলে রসুল্লা সাল্লাহ সাল্লামের সাথে মিলে না যখন তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করছিল ষড়যন্ত্র করেই খান্ত হয় নাই বরং তারা এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বিরুদ্ধে আল্লাহকেও ব্যবহার করার চেষ্টা করেছিল তারই একটা দলিল প্রমাণ হলো এই আয়াতটি আমরা যেমন শুনলাম যে তারা সালাতও পড়তো তাদের মতো করে সলাদ পড়ত আমাদের সমাজেও এরকম আজগুবি মুসলমান পাওয়া যায় যে মুসলমানরা তাদের সলাদ মনে মনে পড়ে সিনাই সিনাই পড়ে না হজবুল্লা আরেক শ্রেণীর মুসলমান তারা শীষ হাততালি ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে আমি এটাকে এক ধরনের ইসলাম বলি সেটা হলো টেস্টি ইসলাম এতে করে ফাসিক ফাজির লম্পট যারা মুসলিম নামটা ঠিক রাখার জন্য তাদের সাথে স্বর মিলিয়ে ক্যালেমার জিকির টানে আবার পাশাপাশি অনেক সময় তারা মদ গাঞ্জা ইত্যাদিও এর ফাঁকে ফাঁকে খায় এতে করে মানুষ আকৃষ্ট হচ্ছে তাদের দলে ভিড়তেছে তাদেরকে পছন্দ করতেছে তাদের এই অনুষ্ঠান উপভোগ করতেছে এই দিয়েই নাকি তার আল্লাহকে সন্তুষ্ট করে ফেলছে এই ধরনের আনুষ্ঠানিকতার দ্বারা কখনই আল্লাহ সন্তুষ্ট হতে পারেন এবাদত শানের সন্তুষ্টি অর্জনের আবাদত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী তারা আরও যে সমস্ত এবাদত পালন করতো আমরা কোরআন হাদিসে নমুনা পাই যেমন সালাদ পালন করত, ঠিক তেমনিভাবে তারা শ্যামও পালন করত। রোজা রাখত এবং হুবহু যেভাবে আজকে আমরা আশুর সিয়াম পালন করছি এইভাবেতেও আবু আহা বা আবু জাহাল ওতবা সাহেবা অলিদ বিন মহিরা এই লোকগুলো আশুর সিয়াম পালন করত। করতো সহি এসেছি আয়সারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন না আশুরা আমাদের ইসলামের মধ্যেই অনেক মুসলমান হয়তো এমন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান পাওয়া যাবে যারা এক বছরও আশুর আর পালন করেন অথচ তারা নিয়মিতভাবে আশুর আর শ্যাম পালন করতো মোকায়েনা রসুল্লাহ সালাম এসুমুহ আল্লাহ রসুল সাল সালামও তাদের সাথে সাথে আশুর সিয়াম পালন করেছেন এবং ইসলাম আসার পরও নবী হওয়ার পরও আল্লাহ রসুলাম তাদের সাথে আশুর আর পালন করেছেন এমনিভাবে রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন মদিনায় ইহুদিদেরকে আশুর সিয়াম পালন করতে দেখেছিলেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা তৌহিদ বিষয়ক এবং জাহিলি সমাজের তৌহিদ চর্চা এবাদত চর্চার যে নমুনা আপনাদের সামনে তুলে ধরছিলাম এর ভিতর দিয়ে আমাদের পর্ব সমাপ্ত হয়ে গেল ইনশাল্লাহ আপনাদেরকে বাকি আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু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 आमार आलो एक आदर्श मुस्लिम करणीय बर्जन्य प्रति सोमवार मंगलवार रे नुन सम्प्रचार सकाल आठ टेषेवी